আসসালামুকুমতুলিল্লাহ মুসুল করিমাবাদ উপস্থিত দিনী বন্ধুবালামীনের যাবসা বক্র মোহাম্মদ মুস্তফাআলের পুতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ ধারাবাহিকভাবে কাউলিয়ায় কেরামের সম্পর্কে বা বলা যেতে পারে তাদের সম্পর্কে ভুল আকিদা ভ্রান্ত বিশ্বাসগুলির সম্পর্কে আলোচনা করে আসছি আজকের আলোচনায় সেই সম্পর্কে একটি বিষয় যে বিষয়টির শিরোনাম হচ্ছে মৃত মৃতঅল যারা মারা গেছেন যে সমস্ত আউলিয়ায় কেরাম তারা কি জীবিতের জীবিতর মতো ক্ষমতাবান বা তাদের চাইতে কি বেশি ক্ষমতাবান পৃথিবীতে যারা জীবিত আছেন তাদের চাইতেও কি তারা বেশি ক্ষমতা রাখেন বা কম ক্ষমতা রাখেন বা কিছু রাখেন আর সেখান থেকে পৃথিবীর মানুষের সমস্যার সমাধান করতে তারা সক্ষম না সক্ষম নয় এই কারণে বিষয়টি আলোচনা করতে হচ্ছে যে আজ দরগা এবং মাজারের দিকে লক্ষ্য করলে এই বিষয়টি ক্লিয়ার বোঝা যায় যে ওখানে যে সমস্ত লোকেরা ছুটে যাচ্ছে তারা এটা বিশ্বাস রাখে যে আমাদের যা কিছু সমস্যা হয়েছে সে সমস্ত সমস্যা বা আমাদের অবস্থা আমাদের পীর বাবা বা খাজা বাবা জানতে পারেন অতপর শুধু জানতে পারেন তাই না জানতে পারার পর আমাদের এই সমস্যার সমাধান তারা করে দিতে সক্ষম সেটা সে নিজেই সক্ষম হোক কিংবা সে আল্লাহর সাথে ওসিলা লাগিয়ে মাধ্যম লাগিয়ে বা ওদের ভাষায় আরো অন্য কিছু ভাবে করে দিক মানে সমস্যার সমাধান করতে পারে আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করব যে এই বিষয়টি কতখানি সঠিক এবং কতখানি সঠিক নয় তার আগে আমরা এটা বলে দিতে চাই যে আমরা এটি কোন অপবাদ তাদেরকে দিচ্ছি না বড় তাদের ওই মহারথী বড় পণ্ডিত এবং গুরু যার নাম হচ্ছে আহমদ রেজা খান এই আহমদ রেজা খান ব্রেলভির যেই বিশেষ বইটির নাম বাহারের শরিয়াত সেই বইটিতে তারা নিজের এই আকিরাকে ব্যক্ত করেছেন তারা বলছেন যে তারা চিরন্তন জীবনের সাথে কবরে জীবিত তারপরে বলছেন ও ইদ্রাক তাদের জ্ঞান এবং অনুভূতি এবং শ্রবণ ও তুলনায় অনেক বেশি শক্তিশালী বিশ্বাস যে তাদের শ্রবণ ও দর্শন ক্ষমতা তাদের জ্ঞান এবং অনুভূতি শক্তি পৃথিবীর জীবনের চাইতেও কি বেশি কথা বাহারের শারিয়া পৃষ্ঠা নম্বর আঠান্নয়ে দেখা যেতে পারে আর মনে হয় এ কারণেই মানুষেরা সেই কবরে বা খাজা বাবার দরগাহে মানুষেরা ছুটে যায় আমরা জানব এবং শূন্যতে এবং সারাফে আমলে এরকম তাদের কিছু বিশ্বাস আছে কি নেই বা কতখানি কোরআন এবং শূন্যতে বিষয়ে আলোচনা হয়েছে প্রথমত বিষয়টি খণ্ডনের পূর্বে আমি একটি আপনাদের যুক্তি শোনাতে চাই যুক্তিটি হচ্ছে পৃথিবীতে আমরা যে যেই পেশার মানুষ বসবাস করছে। ধরেন আপনাদের মধ্যে কেউ রাজমিস্ত্রি আছেন কেউ কাঠমিস্ত্রি আছেন কেউ শিক্ষক আছেন কেউ নেতা আছেন কেউ ইঞ্জিনিয়ার আছেন কেউ ডাক্তার আছেন কেউ মেকানিক আছেন যদি এরকম পেশাওয়ালা মানুষ এই দুনিয়াতে দাবি করে যে ভাই আমি এখন এই জীবিত থাকার সময় যতগুলা এসি ভালো করতে সক্ষম মারা গেলে এর চাইতে বেশি এসি ভালো করতে পারব কিংবা কোন ডাক্তার যদি বলেন যে আমি এখন জীবিত থাকাকালীন যতখানি রোগীদেরকে রোগীদের চিকিৎসা করতে সক্ষম মারা গেলে এর চাইতে আরো বেশি সক্ষম কিংবা যদি কোন শিক্ষক কথা বলেন যে আমি আমার স্কুলে এই সময় যখন আমি বেঁচে আছি শিক্ষকতা করছি এই শিক্ষকতার সময় আমি যত ভালো করে শিক্ষকতা করছি বা যত বেশি শিক্ষকতা করতে পারছি মারা গেলে এর চাইতেও বেশি পারব তাহলে আপনি কি বলবেন তাকে একেবারে একটা একেবারে একটা উল্টো পদ্ধতি উল্টো নিয়মের কথা যেটা কখনোই বাস্তব নয় তাহলে কোন মানুষ যখনই এই কথা বলে যে আউলিয়ায় কেরাম দুনিয়াতে যা শক্তি ছিল ছিল মারা গেলে আরো বেশি কাউই হয়ে যায় আরো বেশি শক্তি হয়ে যায় তাহলে তার এই বিশ্বাস এবং ধারণা পুরোপুরি একটা কি উল্টো আর একটা অবাস্তব যেটা নিয়মের বিপরীত একটি ধারণা এটি ছিল একটি উদাহরণ মাত্র যে বিষয়টির সমসাময়িক বা স্বাভাবিক উত্তর কি হতে পারে কিন্তু আমরা পরে জানব যে কোরআন মজিদে আল্লাহ হাবুল্লা আলমিন এ সম্পর্কে কি বলেছেন আল্লাহ হাব্বুল্লা আলমিন কোরআন শরীফের সুরা ফাঁথের ১৯ থেকে বাইশ নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন وما يستوي الاعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الاحياء والاموات অর্থ হচ্ছে অন্ধ এবং দৃষ্টিসম্পন্ন ব্যক্তি সমান নয় বরাবর নয় ولا الظلمات ولا النور আর না তো অন্ধকার আর না আলো বরাবর আর ما আর না হ্রদ বরাবর আর না জীবিত এবং মৃতরা বরাবর আল্লাহুল এখানে এমন দুটি জিনিসের বর্ণনা দিচ্ছে যেটা এক অপরের বিপরীত যেমন অন্ধ হওয়া আর দৃষ্টি সম্পন্ন ব্যক্তি হওয়া দুটো এক অপরের কি বিপরীত অন্ধকার এবং আলো এক অপরের কি বিপরীত বিপরীত ছায়া এবং হ্রদ এক অপরের কি বিপরীত বিপরীত মৃত এবং জীবিত এক অপরের কি বিপরীত বিপরীত আল্লাহ রব আলমিন একটি এমন উদাহরণ দিচ্ছেন যে প্রত্যেক মানুষে এটা কি বুঝতে পারে যে এই দুটা কখনো কি নয় বরাবর নয় এক নয় কিন্তু কোন মানুষ যদি বলে দুনিয়াতে না অন্ধকারার এবং আলো বরাবর তাহলে যেমন এই কথাটি আল্লাহ রব্বুল্লা আলমিনের আয়াতের আদেশের বিপরীত হলো যেমন দুনিয়াবি জ্ঞানেরও কি হল বিপরীত হলো কোন মানুষ যদি বলে যে অন্ধকার অন্ধ ব্যক্তি আর দৃষ্টি সম্পন্ন ব্যক্তি দুজনেই বরাবর তাহলে আল্লাহ হাব্বুল্লাহ আলমিনের আয়াতের বিপরীত হলো এবং দুনিয়াবী বিষয়েরও বিপরীত হল যদি কোনো মানুষ বলে যে মৃত এবং জীবিতরা দুটি দুই ব্যক্তি কি বরাবর তাহলে সেটা কি হল আল্লাহ হাব্বল আলমিনের আয়াতের এবং বিধানের বিপরীত হল আর দুনিয়ার নিয়মেরও কি হলো বিপরীত হলো কিন্তু তাদের গুরু এতখানি বলছেন না যে মৃত এবং জীবিতরা বরাবর আমাদের মৃত মৃত্যু না বলছেন যে মৃতদের জীবিতদের বেশি শক্তিশালী। যদি কেউ বরাবর বলে তাহলে কোরআন শরীফের আয়াতের উল্টা হয় কিন্তু কেউ যদি বলে যে তার চাইতেও বেশি শক্তিশালী শুধু বরাবরই না তাহলে কি হয়ে গেল সরাসরি কোরআন মজিদের আয়াতের একটা বিপরীত পদক্ষেপ নেওয়া হল বা বিপরীত বিধান মানুষকে শুনানো হল এটা ক্লিয়ার যে কোনোদিন জীবিত আর মৃতরা বরাবর হতে পারে না আল্লাহ আল্লাহবুর আলমিন বলেছেন কিন্তু এই সমস্ত লোকেরা শুধু বরাবরই বলছে না বলছেন যে জীবিতদের ও বেশি শক্তিশালী না তো আমাদের আলোচনা যেটি যে জীবিত এবং মৃতরা কখনোই বরাবর নয় মৃত অলিরা কখনই জীবিতদের মতো নয় তার এটি প্রথম দলিল যেটা কোরআন মজিদ থেকে আপনাদের সামনে পেশ করা হলো। বন্ধুগণ এবার জানা দরকার যে যে সমস্ত মৃত অলিদের কাছে এই সমস্ত লোকেরা ছুটে যায় তাদের দরগাহে এবং খাজা বাবার স্থানে প্রথমে তো এটা আমাদের প্রমাণ হতে হবে যে তারা কি আমাদের ব্যাপারে কিছু জানেন তারা কি মুরীদের ব্যাপারে কিছু জানেন তারা কি দুনিয়ার অবস্থার সম্পর্কে কবর থেকে জানতে পারেন যদি তারা কবর থেকে মুড়িদের অবস্থা জানতেই না পারেন দুনিয়ার অবস্থা বুঝতেই না পারেন তাহলে দিতে পারেন সেটা তো পরের কথা কিছু দিতে পারেন সেটা পরের কথা আগে তো জানতে হবে যে সমস্যা কি। যদি সমস্যাটাই না জানতে পারা যায় তাহলে দিতে পারা যাবে না কোনো ডাক্তার যদি ওষুধটাই না ধরতে পারে। তাহলে তাকে তার চিকিৎসা করা যাবে না আপনি যদি কারো অবস্থায় না জানতে পারেন আপনার কাছে কোনো এক লোক এসে দাঁড়িয়ে আছে সে মনে মনে ভাবছে যে আমার কিছু পয়সা করার প্রয়োজন আছে কিন্তু আপনি মনের খবর জানতেন না বুঝতেও পাচ্ছেন না তাহলে কি আপনি টাকা দিবেন তো অলিগঞ্জের প্রথমে এটা জানা দরকার যে তারা পৃথিবীর অবস্থার সম্পর্কে জ্ঞান জ্ঞে धारणा दी जे मुसा अल्लम नबी ईसा आलिलम एस नबी मुहम्मद मुस्तफा सल अली देखो नबी हारे তারা কি তাদের উন্মতের অবস্থা জানেন কি জানেন না যদি নবী হওয়ার পর তারা তাদের উন্মতের অবস্থা না জানতে পারে তাহলে আমরা প্রথম একটি আয়াত যেটি ঈশা আলহিসের সম্পর্কে আল্লাহ হাবুল অবতীর্ণ করেছেন সেই আয়াত বসুরামায় একশো ষোলো এবং সতেরো নম্বর আয়াত আল্লাহ হাবুল সেই সময়কে যখন আল্লাহ রাবুল মরিয়মের পুত্র ঈশা কে বলবেন সেটা সময় কি বলবেন তোমার লোকদেরকে বলেছিলে যে আমাকে এবং আমার মাকে আল্লাহ ছাড়া আমাকে এবং আমার মাকে এলাহ বানিয়ে রব বানিয়ে তুমি কি কথা বলেছিলে ইসা সালাম বলবেন আল্লাহ যদি আমি বলেও থাকি তাহলে তুমি জানো যে আমি বলেছি কিনা বলবো বলেছি কিনা বলেন কিন্তু আমি জানি না তোমার আপনি লাইভের বিষয়ে গেত কতবার বলবেন মা কুলক্লা মা আমার তা নিয়ে আল্লাহ আমি তাদেরকে বলিনি কিন্তু যেটা তুমি আমাকে আদেশ করেছো যা আদেশ করেছো আমি সেটাই বলেছি সে আদেশ কি আনির তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো যেটা তোমাদের প্রভু যেটা আমার প্রভু তার ইবাদত করো বা কোন তো আলী হিন শাহিদ এবং আমি সাক্ষী ছিলাম যখন আমি পৃথিবীতে তাদের মাঝে বেঁচে ছিলাম যতদিন ধরে আমি তাদের মাঝে ছিলাম আমি এই কোথার উপর সাক্ষী ছিলাম আমি এদের অবস্থা অবলোকন করেছিলাম আমাকে ওফাত দে তাদের অবস্থা সম্পর্কে তুমি জানো তুমি তাদের অবস্থার রক্ষক ও আনতা আলা কুল্ল সাহিদ এবং তুমি সবকিছুর বিষয়ে সাক্ষ্য বন্ধুগণ ভর্ত ঈশা আলি সালামের এই বাণী আল্লা রিনের এই ইবানী যেটা ঈসা আলি সাল্লাম বলবেন বা ক্যামতের দিনে বলবেন সেখানে স্পষ্ট আল্লাহকে তিনি বলছেন যে যতক্ষণ আমি তাদের মাঝে জীবিত ছিলাম আমি তাদের কাছে সাক্ষ্য এবং প্রমাণ হিসাবে ছিলাম কিন্তু যখন আমি মারা গেছি তখন কি হয়েছে আমি জানি না তাহলে ঈসা নবী সালামের মত নবী তিনি যদি বলেন যে মৃত্যুর পর কি হলো না হলো আমি জানি না আর আমাদের দেশের এবং কিছু কথিত অলীরা যদি বলে বা তাদের মুরিকরা যদি বলে যে না আমাদের পীর ধারণাটা কেমন ধারণা আলাম তাহলে কি তিনি এই সমস্ত লোককে তাদের এই ভুল জিনিস থেকে ফেরত করতে পারতেন কি ইসানবির উন্মতেরা যেটা সবচেয়ে বড় ভুল করেছে বা খ্রিস্টানেরা যেটা শুরু করেছে সেটা হচ্ছে তারা আল্লাহকে আল্লাহ সাথে স্বয়ং তাকেই শরিক করে দিয়ে যে অংশী করে দিয়েছে কি তাদের ভুল তারা বলেছে যে ঈশা হচ্ছে আল্লাহর পুত্র বা ছেলে আল্লাহ রব্বুল আলমিন এই কথায় খুবই কঠোরভাবে ওরান পাতাল ফেটে যাবে এদের কথার মাধ্যমে এমন জোর কথা বলে যে আমার ছেলে আমার পুত্র ঈশা এমন কথা বলে আল্লাহ তারা কে নিজে পুত্র বানিয়ে নিজে এমন কথা বলে আকাশ পেটে যাবে তারা করেছে বলেন তো ঈশান বা সবচেয়ে জঘন্য গুণা সবচেয়ে বড় গুণা করেছে তার উম্মত ঈশা যদি প্রবর থেকে এটা দূর করতে পারতেন এটা রদ করতে পারতেন এটা রুখতে পারতেন তাহলে করতেন না তাহলে না তারাও বলেছে যে ওজায়ের হচ্ছে আল্লাহর পুত্র ওরাও এরকম জঘন্য সির করেছে বলেন তো মুসা সালাম যদি পারতেন কবর থেকে তাহলে তাদের এরকম জঘন্য গুণা থেকে দূরে রাখতেন না কিন্তু তারা পেরেছেন কি सब चे बा कम सम्पर्यतने तुम्हारे मुस्तफा सल्ला सल सईद सलिन नबी सरकार प्रधान शेष नबी श्रेष्ठ नबीर सम्पर्क नबी सल्लाम कलान दान कर पानी तलाब जाता हम मानस एक मास रास्ता चले जत दूर जाल्लामी दूध सदा पानीटार सेंटर मुस्के हमबारे चाहते बसि पानी पान कर पात्र आकाशे नक्षत्र राज एक बार पान कर লাগবে না কে আমাদের দিনে যখন এরকম হবে নবী সাল সাল্লাম বলছেন হাউদে আমি হাউজে এই হাউজে কাউসারে অগ্রগামী আগে ভাগেই সেখানে পৌঁছে আমার উম্মতকে পানি পান করার জন্য তারপর কি ওয়ালাইরফা আন্না রিজালু মিনকুম অতপর কিছু মানুষ আসবে এই হাউজে পান করার জন্য সুম্মা অতপর তাদেরকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে আর অন্য এক হাদিসা দিয়ে সরাই দিবেন না এই সময় যে হে আল্লাহ এরা আমারই এদেরকে কেন ভাগা ভাগানো হচ্ছে এরা আমার উন্মত কেউ ভাগানো হচ্ছে এদেরকে তখন তাদের বলা হবে আল্লাহনবী সাল্লামকে বলা হবে তুমি জান না তোমার পরে মতন দিনে আবিষ্কার করেছে কি পরিবর্তন করেছে তোমার পরে তোমার পরে কি ঘটিয়েছে তুমি তা জান না কাজ কর তখন আল্লাহর বলবেন শোনানো হোক অনুচ্ছেদ হাউজ হাউস নম্বর ছয় ছয় হাজার পাঁচশো আটাত্তর এবং ছয় হাজার পাঁচশো তিরানব্বই দেখা যেতে পারে তাহলে এখানে ক্লিয়ার सुल्लाम के जो बोला मृत्यु रसुलंद क्या करबी सल सल्लम की जानते जो नबी सोल्ला सल्लमी जानते हैं तीन चिन्हे नीतना मन डाक আর বলা হচ্ছে যে না তুমি জানো না তোমার দিনে এরা কি পরিবর্তন স্বয়ং জানেন না যে তার পৃথিবীতে কি করছে যদি জানতেন তাহলে তখন প্রশ্ন আসে সব থেকে তিনি দূরে রাখার না মোহাম্মদ মুস্তফা সালুসাল্লামের মসজিদের দিনে হাত প্রায় একশো হাত আর আল্লাওজা মুবারক সেখান থেকে মাত্র একশো হাত দূরে সেখানে আবুল মাজুসি হজরত উমর রাজি আল্লাহ আনহকে ছোড়া মেরে হত্যা করে দিচ্ছেন হজরত উমর রাজি আল্লাহ गुड़ी पड़े जा डाक्त भाला हम मारा गोल तो अल्लाह रसुल्ला क्षमता रखत कांड खलिफा उमर रज्लाह आन के हत्या हत्या अल्लाह रसुल्लाम बाचातेसुल कर तृत्य खलिफा हत्या आन घरे प्रवेश कर हजरतानल्ला तरो आघात आघात जन रुखते ग्त पड़े तो मसाह বলেন তা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যদি জোর ঘটনা বর্ণনা করা হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যদি কোবর থেকে কোন হত্যাকারীর হত্যা দূর করার সক্ষম হতেন কোন মুসিবতকারীর মুসিবতকে দূর করার যদি সক্ষম হতেন লেখা হলো হুসেন রাজি আল্লাহ তোকে কারবার ময়দানে আল্লাহ রসুল যদি কবর থেকে সক্ষম হত্যন্ত করতে পারতেন না ঈশা আল সালাম পারেন না অন্য নবীগণ পারেন না আর আজকালের অলীরা খুবই পারেন এইসব ভ্রান্ত ধারণা এবং ভ্রান্ত আকিরা এই সমস্ত লোককে যে বোঝানো হচ্ছে এটা পুরোপুরি ইসলাম বিরোধী এবং কোরআন এবং সুন্নত বিরোধী একটা আকিরা প্রচার করা হচ্ছে মানুষকে আল্লাহ বাদে আল্লাহ ব্যতীত খবরমুখী করা হচ্ছে মানুষের মধ্যে যদি সত্য জিনিস ইয়ে করার ইচ্ছা থাকে তাহলে এটুকু যথেষ্ট কিন্তু শেষে একটি ঘটনা আরো বলে দিচ্ছে गत सप्ताह आलमीन बिराट पवार क्षमता दिए क्षमत आय तेरा आल्लाम आल साल निर्माण अल्लाह नब्बुल आलमीन सेमान आलम गो दिए देखाशुना तैयारी মৃত্যুর খবর দিল সেই জিনদেরকে কি হলো তার কোনো মিনসাহ তার লাঠি খেয়ে যাচ্ছিল উড়ি পোকা হাররা তাবাই জন্য যখন তিনি পড়ে গেলেন তখন জিনদের খবর হলো এবং তারা বুঝতে পারলো যদি তারা তাহলে এই শক্ততো না বলছেন বলেন তো লাঠি থেকে ধ্যাক করে পড়ে যাওয়া এটা খারাপ জিনিস না নবী সাল সালাম সালমান আলি সালাম নবী নিজের শরীরটা দাঁড়িয়ে রাখতে হবে এটা পড়ে গেল ঝিলেবাক আশপাশ ছেড়ে চলে যাবে তারপর যদি ঝিলেবাকের কাজ ছেড়ে পালাতে পারেন আর ওই খুনটা হল মৃত্যু যখন হয়েছে আমাদের মত এই সমস্ত মানুষের आलोचना शुरू पर बुझे बुझाना उदाहरण दिए दल सबकि बोझाना फिर घूमे मजारे दीदी मरबे किए आल्लाम चाहिए आलोचना शेष करतेदाहरण प्राय प्राय ঠিক আছে যে সমস্ত ওলি মারা গেছেন তারা তো অবস্থা জানেন না দিতেও পারেন না এটা বিশ্বাস এটাই করান এবং শূন্য পরে কিন্তু তা সত্য পড়ে মানুষ যদি ওলি বিশ্বাসের উপর জানতে পারে দিতে পারে আর বর্তমান যুগেও অলি আছে কিনা দুনিয়াতে আছে আপনারাই নির্ধারণদের কাছে কে দুনিয়াতে भारत पान शुद्ध ना गोटा दुनिया शेरा चार पांच जन सर घर बंदा दर्जा लागिए देखिए ग्रामगंज खबर प्रकाश कर दे दुनिया सर्वसर चार जन ओलि अनुग्रामे उपस्थित होना चलें निजे मन आबदारे আর ওলিরা আপনাদেরকে দিয়ে দিবে আর সমস্ত লোকেরা যদি ঘরের চারিদিকে এসে উপস্থিত হয় ওনিরা বলতে পারবেন যে কতগুলা লোক হাজির হয়েছে ওই সমস্ত চারজন জীবিত যে কত কত সংখ্যায় লোক উপস্থিত হয়েছে তারা কি বলতে সক্ষম যে কে কি নজরানা রুঙ্কট নিয়ে এসছে কে কতগুলো হাঁসগুল কি ছাগল চিনি সোনা বাড়া নিয়ে এসছে বলতে পারবে যদি তারা সংখ্যায় না জানতে পারে মানে কি কি নিয়ে এসছে সেটাই না উজ্জ্বল উদাহরণ পড়াশোনা আর এই সমস্ত ঘটনার পরেও যদি মানুষ না বলে ফেল সত্যি ছিলেন মারা গেছিল আর মোদিরা যখন মারা গেছেন তো মোদিরা মারা গেছেন আর নবী এবং ওলি আরও যাই হোক না কেন মৃত্যুর পর কোনেন না তারা তাদের উন্মতের অবস্থা এবং দুনিয়ার অবস্থা সম্পর্কেও বেক্যাল সে কেমতের দিনে আল্লাহ আল্লাহবুল্লা আলমিনকে বলবেন হে আল্লাহ আমি যখন তাদের মাঝে ছিলাম তখন আমি সাক্ষী ছিলাম দেখেছিলাম কি হয়েছিল হয়নি কিন্তু যখন মারা গেছি তখন আর আমি জানি না কি হয়েছিল আল্লাহ আল্লাহবুল্লা আলমিনের প্রিয় বামতা নবী মোহাম্মদ মুস্তফা मृत्यू प्रचूत सृष्टि অনেকগুলো সমস্যা সাহাবাদের উপর হজরত উমর রাজি আল্লাহর উসমান রাজি আল্লাহ তালা আনুপর হরত আউরের যুগে যারা মানেও জাকার জাকার দিতে চাচ্ছিল না তাদের সঙ্গে লড়াই করতে হবে কি হবে না এই সমস্যা হয়েছে মদিনায় আক্রমণ হয়েছে नीत हासान एवं दुनिया रसुल्लम जगह जगह आक्रमणगुलसा हिन्द अल्लाह रसुल्लामी किराते दूर करते हो नबीर जन पारे तक कथित আল্লা করি আল্লাহ দান করেন যা এসছে সেভাবে নিজের এবং বিশ্বাস তৈরি করার তরফ সালামালাইকুমুল্লাহ থাকলে এরকম সময় যে ব্যক্তি হত্যা করতে চাচ্ছিল সে আগে থেকে পরিকল্পনা করেছিল যে আমাকে পরিবারকে হত্যা তখন কি হল নামাজের সবাই দাঁড়িয়েছে সে একটা এমন ছোট ছড়া যেটা নিয়েছে যেটা দুই দিকেই ধারছিল উভয় দিকে নিয়ে তখন এরকম পরে মারতে মারতে গেছিল তখন তোমার রাশিদুল্লাহ তো আমাকে তো মানে মেরেছিল মেরেছিলই তার আগে অনেকগুলো নামাজি কি করেছিল